সমাধানো সসালামুক রহমতুলবরক আলহামদুলিল্লাবিন সলাতাম সঈদুলমুরসী নবীনা মহমদ বাহি ও সাহব আজমাইন এবং আমাদের হক বাতিলের পার্থক্য করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আজকে তফসির হবে সুরায় আমার আয়াত নম্বর সাতাশি থেকে মোহান আল্লাহ এখানে ইউনুস আলী সালামের কথা বর্ণনা করেছেন আল্লাহকে এসাদ করেছেন ওয়াজান নুন ইজাহাবা মোগানা নক দে আলহান হে নবী শরণ করো মাছওয়ালা নবীর কথা নুন মানে হচ্ছে মাছ যেমন সামাক মানেও মাছ হুত মানেও মাছ যদিও হুত বড় মাছকে বলা হয় মাছওয়ালা নবীর কথা স্মরণ করো ইজাহাবা মোগাজবান যখন সে রাগান্বিত হয়ে চলে গিয়েছিল নিজ জাতিকে ছেড়ে ফাজানা আল্লান্নদের আলিহে তখন তার ধারণা ছিল যে আমি তাকে পকড়াও করব না এ একটি তফসির আমি তার উপর সক্ষম নই অর্থাৎ আমি তাকে ধরবো না আর আর একটি তাফসির হচ্ছে কাদার একদরে মানে সংকুচিত করা এই অর্থ হইতে পারে ফাকাদার আলীহে রিজ কাহু যেমন কোরআনে কেরিমে আল্লাহাক রিজিককে সংকুচিত করেন ফাজান্না আল্লাখদের আলিহে আমি তার জন্য তার পথকে সংকুচিত করব না অর্থাৎ তাকে ধরবো না ফেনা দা ফেল দিল মাছ ঘটনা আল্লাপাক সংক্ষেপ করে দেন কী হইলো না হইল গেলেন বেরিয়ে সামনে নদী আসলো বা সাগর আসলো পানি জাহাজে চাপলেন পানিজাহাজের লোকজনের সংখ্যা বেশি বেশি ভারী হয়ে গেল। জাহাজের মালিক বলল যে না কিছু ওজন হালকা করতে হবে না হলে যাওয়া যাবে না রাস্তায় আমরা সকলেই ডুবব কিছু হালকা করতে হবে তাহলে হালকা করতে হবে তো কিভাবে হালকা করা যাবে মানুষকে কমাতে হবে তাহলে কাকে ফেলা যায় তখন কড়া করা হইল লটারি আরবি ভাষায় তাকে কড়া বলা হয় কড়া করা হইল কড়া করে ইউনুস আলি সাল্লামের নাম আসছে ইউনুস আলি সাল্লাম পানিতে ঝাঁপ দিলেন আর বড় একটি মাছ এসে তাকে গিলে ফেলল আল্লাহ পাক রব্বুল্লা আলমিন বলছেন মাছের পেটে যখন চলে গেলেন ইউনুস আলি সালাম ফানাদা ফেজুল মাক সেখানে কয়েক অন্ধকারের মধ্যে তিনি আল্লাহ পাককে ডাক দিলেন মানে আল্লাহর কাছে দোয়া করলেন জলোমাত আল্লাহ বলেছেন এক অন্ধকার ছিল রাতের অন্ধকার আরা অন্ধকার হচ্ছে পানির অন্ধকার তৃতীয় অন্ধকার হচ্ছে মাছের পেটের অন্ধকার জলমাত কি বলে ডাকলেন আল্লাপাককে এই বলে ডাকলেন ইলাহা ইল্লাহ আন্ত আল্লাহ তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই একমাত্র এবাদতের হক রাখো তুমি একমাত্র দুয়ার অধিকার তোমার যে তোমার কাছেই দোয়া করা হবে সমস্ত এ বাদত বন্দেগি তোমার জন সুনির্দিষ্ট লাহ দোয়া করলেন কালেমা লা তৈয়বাদী লাহ ইল্লান্ত কালেমা তৈয়বাদ সর্বোত্তম দোয়া সর্বোত্তম জিকির আল্লাহ পাকের স্মরণের উপায় হচ্ছে কালেমায় তৌহিদ কালেমায় তৈয়বা সুভানাক আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করছি তুমি পাক পবিত্র তুমি জুল অত্যাচার কর না ইন্নি কুন্তুমিনে মিন নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি জালেমদের দলে সামিল হয়েছি আমি ভুল করেছি আল্লাহ ফকরাবুল আলমিন বলছেন যে ফাস্তা জবন আল্লাহ তখন তার দোয়া কবুল করলাম ওয়ানাজ্জাই নাহমিন আল গম্মে আর তাকে তার দুশ্চিন্তা থেকে রক্ষা করলাম মুক্তি দিলাম ওয়াকালিকা নুঞ্জিল মামিন আর এটা শুধু ইনুস সালামের সাথেই সীমিত নয় আমার এই রহমত সকলের জন্য প্রত্যেক মমিনকে আমি রক্ষা করে থাকি নাজাদ দিয়ে থাকি যদি ইউনুস আলাইসাল্লামের মতো ফিরে আসে আল্লাহর দিকে অন্তর থেকে যদি ফিরে আসে তাহলে আমি প্রত্যেক মমিনকে বিশ্বাসীকে এইভাবেই রক্ষা করব। আল্লাপাক অন্য আয়ত বলেছেন অন্য সুরাই ফালাহ আল্লাহ কানিন আল মুসাববে যদি ইউনুস আলাই সালাম আল্লাপাকের এই তসবিহ পাঠ এই আল্লাহর কাছে দোয়া না করতেন যাতে তৌহিদের কথা রয়েছে লা লাইলাহ আন্তঃ এ তৌহিত তো হ্যা রয়েছে তসবি আল্লাহ পাকে পবিত্রতা ঘোষণা আর এলিন তৃতীয় বাক্য রয়েছে যে আমি অন্যায় করেছি আল্লাহ তুমি অন্যায় করোনে তুমি সমস্ত দোষ থেকে মুক্ত যদি এই তসবি পাঠ না করতো দোয়া না করতো লালা বে সাফি বাত নেহি আল্লাহ বলছেন যে মাছের পেটে সে অবস্থান করতো এলা বাসন কেয়ামত পর্যন্ত সেটাই তার কবর হয়ে আল্লাহ পাক তারপরে জাকারি আলী সালামের কথা উল্লেখ করে বলছেন জাকারি আলী সালামের কথা ইজ নাদব্য যখন তিনিও দোয়া করেছিলেন তার রবের কাছে রব্বে এই বলে যে হে প্রতিপালক কি রেখে দিও না আমাকে একে রেখে দিও না আমাকে সন্তানহীন করে রেখো না রব্বে লাখানে এই ভাষায় দোয়া উল্লেখ করা হয়েছে অন্য আয়ের সুরে আলিমানা রয়েছে রব্বে হাবলি মিল্লা এই দোয়া করেছিলেন হে আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে নেক সন্তান সৎ সন্তান দান করো একজন যখন দোয়া করে তখন বিভিন্ন ভাষা বিভিন্ন ভঙ্গিমাতে দোয়া করতে পারে বিভিন্ন সময় দোয়া করতে পারে জাকারি আলহিসাল্লাম এইভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করে ওয়ান তা খাই আর তুমি সমস্ত উত্তরাধিকারী ওয়ারিসদের মধ্যে শ্রেষ্ঠ সব কিছুর ওয়ারিস হবে উত্তরাধিকারী হবে তুমি সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন একমাত্র এসবের মালিক থাকবেন আর তিনি আছেন যাবনা আল্লাহ তখন আমি তার দোয়া কবুল করলাম ওয়াহাবনা আলাহ ইহিয়া এবং তাকে ইয়াহিয়া নামক ছেলে দান করলাম ওয়াসালাহন আলাহু জৌজা এবং তার স্ত্রীকে গর্ভধারণের যোগ্য করে দিলাম বন্ধ্যা বৃদ্ধ্যা বয়স হয়ে গেছে এখন গর্ভধারণের সময় নেই বাহ্যিক কিন্তু গর্ভধারণ যাতে করতে পারে এই যজ্ঞ আমি করে দিলাম আল্লাহ পাক বলছেন ফিল এরা যত নবীগণের কথা বলা হইল আল্লাহ বলছেন যে এরা কাজে ভালো কাজে অগ্রগামী আর আমার কাছে তারা দুয়া করত আগ্রহের সাথে আর ভয় ভীতি নিয়ে একজন মোমিনের জন্য ইমানদার মানুষের জন্য এই দুটো জিনিস হচ্ছে ডানা স্বরূপ আল্লাহর দিকে যেমন ধাবিত হবেন আগ্রহের সাথে তেমন ভয়ও রাখবেন একটা ডানা হচ্ছে আপনার আল্লাহর কাছে আশা আকাঙ্ক্ষা রাখা আর একটা ডানা হচ্ছে ভয় ভীতি রাখা যদি শুধু ভয় করেন আর আশা না রাখেন নিরাশ হয়ে যাবেন তাহলে এটা কাঁফের চরিত্র নিরাশ মানুষ যখন হয়ে যায় তখন আত্মহত্যা করে ফেলে নিরাশ হয়ে গেলে পাপে লিপ্ত হয়ে যায় যে কিছু হবেই না যা শেষ করি ফেলে আর এর বিপরীত যদি শুধু আশা আশা উচ্চ আকাঙ্ক্ষা কর্মহীন কাজ নেই কর্ম নেই ভালো কিছু করলো না আর বড় উচ্চ আকাঙ্ক্ষা করে বসে আছে যেমন আজকালকার অধিকাংশ মুসলিম মুসলিম যখন নামাজ পড়িয়ান না পড়ি জান তো যাবো মিথ্যুকেরা কখনো না আশা রাখার সাথে ভয় রাখতে হবে যেমন আল্লাহর কাছে রহমতের আশা রাখতে হবে তেমনই তার আজাবকে ভয় করতে হবে আল্লাহ আল্লাহফাক রব্বুল আলমিন এরশাদ করছেন যে নবীগণের চরিত্র এইরকম ছিল তার আল্লাহর ভয়ও করতেন আর আল্লাহর কাছে আশাও রাখতেন ওয়াকানুলানা খাশাইন এবং তারা আমার সামনে বড় বিনয়ী ছিল ওয়াল্লতি আহসান আতফার যাহার স্মরণ করো ওই মহিলার কথা যে নিজের লজ্জা স্থানের সুরক্ষা করেছিল যে নিজের সতীত্বকে হেফাজত করেছিল ফানাফা খানাফি হামির রুহেনা অতপার তাতে আমি আমার রু ফুঁকে দিয়েছিলাম অর্থাৎ মারিয়াম আলী হাসালাম ইসা মাহ সতীত্বকে সুরক্ষা করেছিল আমি আল্লাহ ফেরিস্তা জিবরিলকে পাঠিয়ে ফুক দইয়েছিলাম এবং তাকে বিনা স্বামীতে সন্তান দিয়েছিলাম ওয়াজা আল্লাহা ওবনাহা এবং তাকে আর তার পুত্রকে আয়াত আল্লিল আলমিন বিশ্ব জাহানের জন্য একটি নিদর্শন হিসাবে আমি সৃষ্টি করেছিলাম মারিয়াম আলী সালাম আল্লাপাকের একটি নিদর্শন আল্লাহকে চেনার মাধ্যম আল্লাহকে জানার চেনার মাধ্যম ঈসা আলি সাল্লামের সৃষ্টি যে আল্লাহ পাক রাব্বুল আলমিন যিনি মহান তিনি বিনা কোন উপায়ে বিনা কোনো সোর্সে যে কোনো কিছু সৃষ্টি করতে পারে। পারেন আল্লাহাক তারপর ইন্নাহা যুম্মাত ওয়াহিদা ও আনারব্বুমফা নিশ্চয়ই এই তোমাদের জাতি হচ্ছে একটি জাতি তাহলে মানব জাতি ছিল একটি জাতি দীর্ঘ যুগ ধরে এক জাতি ছিল এক পন্থার উপর ছিল আর একটি ছিল দিন সেটা ছিল তৌহিদের দিন আল্লাহর একত্রের দিন সত্য দিন সত্য ধর্ম আর তারপরে মানুষরা নিজে নিজে নিজে রচনা করেছে বহু পথ মত মানব এক দলে ছিল মমিন মুসলিম তাদের নাম সর্বযুগে ছিল ওসাম্মা কুমল মুসলমিন ইব্রাহিম আলী ইসলাম এই নাম রেখেছেন আল্লাহ ফকরবুল আলমিন এই নাম রেখেছেন কিন্তু তারা নিজের বিভিন্ন পথ বিভিন্ন মত তৈরি করে বিভ্রান্ত হয়েছে আর শয়তানের ষড়যন্ত্রের শিকার হয়েছেন ও আনারব্ব কুমাল্লা বলছেন আমি তোমাদের প্রতিপালক ফাবাদ সুতরাং একমাত্র আমার এবাদত করো তাহলে ওম্মতকে জাতিকে সব সময় এক করার জন্য সচেষ্ট হইতে হবে এক উম্মতে ফাটল ধারানো ইসলামের পরিপন্থী আগের জাতি তো বিভ্রান্ত হয়েছে বিভিন্ন দলে বিভক্ত হয়ে এমন কি দুঃখজনক বিষয় আজকে মুসলিম উম্মা একটি উম্মত হওয়া তাদের রসুল এক কোরআনই এক কিবলা এক আল্লাপাক পাক একই একক তারপরে এরা এক হতে পারল না বরং তারা ইয়াহুদিন আসারদের অনুকরণ করল আর তার তেহাত্তর দলে বিভক্ত হবে নবী কর্মী সাল্লা ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন হলো ছোটো ছোট কথা নিয়ে বিভক্তি এমন কি আকিদার ক্ষেত্রে বিভক্তি আল্লাহ ফাকরাবুল আলম জান মুসলিম উম্মাকে এক হওয়ার তৌফিক দান করেন সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ ফাকরাবুল আলমিন তারপরে এর সাদ করছেন ওয়াত্তাউ আমার আপোষে বিচ্ছিন্নতা সৃষ্টি করল মানুষকে আল্লাহ এক জাতি করে সৃষ্টি করলেন এক পথের ওপর রাখলেন তারা নিজেরা নিজের নিজের তরিকা তৈরি করে পদ্ধতি তৈরি করে তরিকতের শেষ নেই আজকে যদি সুফিবাদকে নেওয়া হয় এতিক সবগুলি মন গড়ায় আলাফাকবুল আলমিন যেন আমাদেরকে সত্য কথা বোঝার তৌফিক দান করেন আর কোরআন শুনার দিকে বিনা কোনো শর্তে ফিরে আসার তৌফিক দান করেন এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসছি আহ্বান করবে তাঁর জন্য পালনকারীর সম নেকি হবে তবে আমলকারীর করা হবে না অনুরূপ যে ব্যক্তি মানুষকে অকল্যাণের দিকে আহ্বান জানাবে তার অনুরূপ পাপ হবে तबलकारीर पाप कमाना सही मुस्लिम चतुर्थ खंड हाथी संख्या छ हजार चार दिधा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 प्रति शुक्रवार बुधवार रत नट पुन सम्प्रचार सकाल साढ़े सतटाएंगे पीस टी बांगल्ए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 আর কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন অনুষ্ঠান পিস টিভি বাংলায় সম্মানিত মন্ডলি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 কাজ নেই কর্ম নেই ভালো কিছু করলো না আর বড় উচ্চ আকাঙ্ক্ষা করে বসে আছে যেমন আজকালকার অধিকাংশ মুসলিম মুসলিম যখন নামাজ পড়ি না পড়ি জান না তে তো যাবো মিথ্যুকেরা কখনো না আশা রাখার সাথে ভয় রাখতে হবে যেমন আল্লাহর কাছে রহমতের আশা রাখতে হবে তেমনি তার আজাবকে ভয় করতে হবে আল্লাহ ফাকর্ব আলমিন এরশাদ করছেন যে নবীগণের চরিত্র এইরকম ছিল তার আল্লাহর ভয়ও করতেন আর আল্লাহর কাছে আশাও রাখতেন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 আমি আল্লাহ ফেরিস্তা জিবরিলকে পাঠিয়ে ফুক দইয়েছিলাম এবং তাকে বিনা স্বামীতে সন্তান দিয়েছিলাম ওয়াজা আল্লাহা ওয়াবনাহা এবং তাকে আর তার পুত্রকে আয়াত আল্লিল আলমিন বিশ্বজাহানের জন্য একটি নিদর্শন হিসাবে আমি সৃষ্টি করেছিলাম মারিয়াম আলী সালাম আল্লাপাকের একটি নিদর্শন আল্লাহকে চেনার মাধ্যম আল্লাহকে জানার চেনার মাধ্যম ঈসা আলি সালামের সৃষ্টি যে আল্লাহ পাখ রাবুল আলমিন যিনি মহান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 ফাবদুন সুতরাং একমাত্র আমার এবাদত করা তাহলে ওম্মতকে জাতিকে সব সময় এক করার জন্য সচেষ্ট হইতে হবে এক ওম্মতে ফাটল ধারানো ইসলামের পরিপন্থী আগের জাতি তো বিভ্রান্ত হয়েছে বিভিন্ন দলে বিভক্ত হয়ে এমন কি দুঃখজনক বিষয় আজকে মুসলিম উম্মা একটি ওম্মত অসত্যও তাদের রসুল এক কোরআনই এক কিবলা এক আল্লাপাক পাক একই এক হোক তারপরে এরা এক হতে পারলো না বরং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 নিজের নিজের তরিকা তৈরি করে পদ্ধতি তৈরি করে তরিকতের শেষ নেই আজকে যদি সুফিবাদকে নেওয়া হয় তো এত তরিক তরিকতের শেষ নাই সবগুলি মন মানুষরা নিজেরা বিচ্ছিন্নতার সৃষ্টি করলো অথচ তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে জবাব দিতে হবে আল্লাপাকে এরশাদ করেছেন ফামাইয়া আমল মিনাস মোহামেন ফালাকুফরান আলী সাই ওয়াই আলাহু কাতেবন সুতরাং যারাই ইমানের অবস্থায় সৎকর্মশীল হবে ভালো কাজ করবে ফালাকুফরান আলে সাইহি তাদের এই মেহনত পরিশ্রমকে অস্বীকৃতি জানানো হবে না মেহনত পরিশ্রমের কৃতজ্ঞতা প্রকাশ করা হবে তার মান দেওয়া হবে আল্লাপাক তার প্রতিদান দেবেন তারপরে আল্লাপাকের সাদর মাইন্না আলাহুকা দেবন এবং আমি প্রত্যেকের কাজকর্ম লিখে রাখছি আমার মালাইকাদের দিয়ে লিখে রাখছি হারাম আল আন আল্লাহাক আরো একটি বিষয় উল্লেখ করেছেন যে কোনো সম্প্রদায়কে যে কোনো জনপদের অধিবাসীকে আমি ধ্বংস করেছি জেনে রাখো যে তারা কখনো ফিরে আসবে না পৃথিবী থেকে ধ্বংস হওয়ার পরে কেউ আবার দুনিয়াতে ফিরে আসবে না ও এমন কি যখন যখনুজ মাজুজের সামনে তাদের রাস্তা খুলে দেওয়া হবে ইয়াজুজ মাহুজ আল্লাহ পাক রবুল্লা আলমেনের সৃষ্টি দুর্দান্ত জাতি তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে পৃথিবীতে এটা হচ্ছে কিয়ামতের পূর্বকালে একটি বড় কিয়ামতের নিদর্শন লক্ষণ কোথায় আছে তারা কিভাবে আছে আর কেমন করে আসবে আল্লাহাক রব্দুল আইন ভালো জানেন পুরান হাদিসে বলা হয়েছে সুতরাং এই বিশ্বাস হচ্ছে না দেখে বিশ্বাসের অন্তর্ভুক্ত যা একজন মমিন মুত্তাকি আল্লাহ ভীরুর পরিচয় আল্লাহাকের সাথে বক্তারাবলু আবুল হক আর সত্য প্রতিশ্রুতি নিকটবর্তী হয়েছে ঘনিয়ে এসছে ফায় শাখে আফসারুল্লা কা কেয়ামত ঘনিয়ে এসছে কেয়ামত যখন চলে আসবে তখন কাফেরদের দৃষ্টি স্থির হয়ে যাবে মানুষ যখন চমকে যায় ভয়ে ভীত সন্ত্রস্ত হয় তখন চমকে গিয়ে চোখ স্থির হয়ে যায় ইয়া আর বলবে হাই আমাদের দুর্ভোগ কাতকনাফি মিন হাজা আমরা তো এই জগৎ সম্পর্কে বিচার দিবস সম্পর্কে বড় গাফিলতিতে ছিলাম বালকুন্না জলমিন আমরা এমন কি বড়ই জালেম ছিলাম আল্লাহাক রাবুল আলমিন এরসাদ করেছেন আমিন ইনাকুম্লা হাসাবু জাহান্নাম নিশ্চয় তোমরা এবং তোমরা আল্লাহকে বাদ দিয়ে যেসবের পুজো করে থাকো উপাসনা করে থাকো এগুলি জাহান্নামের জ্বালানি হবে ইন্দুন হবে আন্তুম লাহ ওয়ারেদুন তোমরা সেই জাহান্নামের ঘাটে অবশ্যই নামবে আল্লাহ আল্লাহাক যারা কুফুরি করেছে শির করেছে পাপ করেছে তাদেরকে জাহান্নামে দেবেন কিন্তু যে সবের পুজো হয়েছে আল্লা ছাড়া সেগুলিকে আল্লাহ জাহান নামে দেবেন কেন এই জন্য দেবেন যে যেগুলি পাথর আর মাটি থেকে তৈরি ইত্যাদি গাছপালা ইত্যাদি এগুলির পূজা হয়েছে এগুলিকে জাহান নামে দিয়ে আল্লাহ পাক দেখাবেন জাহান নামীদেরকে যে দেখো তোমাদের সাথে তোমাদের উপাস্যরাও জ্বলছে যদি এরা উপাস্য হয়তো উপাসনার হক রাখতো এবাদতের হক রাখতো তো কখনো এরা জাহান্নামে তোমাদের সাথে জ্বলতো না আর মানুষ আর জিনদের মধ্য থেকে যারা শিরকুফুরি করতে বলেছে এমনও ভ্রান্ত গুমরাহরা ছিল যারা ধর্মের নামে গুমরাহের দিকে ডাক দিয়েছে আল্লাহ ছাড়া অন্যের পূজার দিকে অন্যের কাছে পাওয়া যায় রোগ ভালো হয় মনের আশা পূরণ হয় রুজি রুজি বাড়ে এসব কথা শিখিয়ে মরেছে এসব বাতিল উপাসক আল্লাহ ঝান্নামে নিক্ষেপ করবেন তবে সৎকর্মশীল যারা ভালো মানুষ ছিলেন তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারা কোরআন সন্না শিখিয়েছেন তৌহিদ আল্লাহর একত্র শিখিয়েছেন পরবর্তীকালে তাদের পুজো শুরু হয়েছে তারা এতে থেকে রক্ষা পাবেন যেমন পরের আযাতে আল্লাহ ফকরবুল্লা আলামিন তা উল্লেখ করেছেন মহান আল্লাহ এর সাদ করেছেন তোমাদের দেব মূর্তি পুতুল আর তোমাদের এইসব মাটি যেসবের পূজা করেছ এসব জ্বলছে দেখো কলন ফিহা খালেদুন আর প্রত্যেক বস্তু সেখানে চিরকাল থাকবে যারা কাফের অস্বীকারী মুশরিক বড়শির করে মারা গেছে এমন গোনা করেছে যে ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে গেছে তাহলে তারা চিরকাল সেখানে বসবাস করবে লাহম ফিহা জাফির তাতে তাদের চিৎকার থাকবে যাহার নামে চিৎকার করবে ওহম ফিহা লায়াস মাউন আর তারা সেখানে কোনো ভালো কথা শুনবে না যে কোনো রহমতের কথা দয়ার কথা না শুনবে না ইন্নাজাল হোসনা তবে নিশ্চয় ওই লোকেরা যাদের জন্য আমার ভালো কথা আল হোসনা মানে ভালো কথা অগ্রিম বলে দেওয়া হয়েছে যে এরা জান্নাতে যাবে এরা সৎকর্মশীল হবে তাদের তকদিরে লিখা আছে যে এরা সৎকর্মশীল থাকবে পৃথিবীতে এবং তহিদের সাথে তারা মৃত্যুবরণ করেছে উলায়ক আনহামুব আদুন এদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে অর্থাৎ যারা সৎকর্মশীল নেক লোক ছিল কিন্তু তাদের পুজো করা হয়েছে ঈসা আলহি সালাম এইরকমই আল্লাহর নেকবন্ধা যাদের পুজো করা হয়েছে যাদের কবরকে পাকা করে তাতে শেষদা করা হয়েছে আ তারা সৎকর্মশীল ছিলেন তাদেরকে আল্লাপাক জাহান্নাম থেকে দূরে রাখবেন লাইয়াসমাউন হাসি সাহা এই নেকলোকেরা সতলোকেরা জাহান্নামের ক্ষীণতম শব্দও শুনবে না এত দূরে জাহান্নাম থেকে থাকবে ওহম ফি মাস্তাহাত আনফ খালেদুন আর যা কিছু তাদের মন চাইবে তারা তা চিরকাল ভোগ করবে জাননাতে লাই আহম ফাজাউল আকবর এবং তাদেরকে মহা চিন্তা ফাজাউল আকবর যেই দিন কিয়ামতের দিনে মহা চিন্তা আর অবস্থা হবে সেই দিন তাদেরকে চিন্তিত করবে না অতাতাল কাহমুল মালায় কাতু আর ফের তারা তাদেরকে অভ্যর্থনা জানাবে এই বলে যে হা যা মি কুন এই তোমাদের সেই দিন যেই দিনের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে এরই অদা করা হয়েছিল যে তোমরা সৎকর্মশীল যদি হও ইমানদার হও তাহলে তোমাদেরকে জান্নাত দেবেন আল্লাহাক রবুল্লা আলমিন মহানাল এরশাদ করেছেন সেই কিয়মতের দিনে আরো আল্লাহাকিসিল কৌতুম সেই দিন আল্লাপাক আসমানকে ধ্বংস করবেন কেমন করে সেই দিন স্মরণ করো যেই দিন আমি আল্লাহ আকাশকে নথবি মুড়িয়ে নেব গুটিয়ে দেব সিজিল্লে লীলকতুব যেমন খাতাপত্রকে গুটিয়ে রেখে দেওয়া হয় খাতাপত্র খুলেছিলেন খোলার পরে আপনি পড়া করলেন আবার গুটিয়ে রেখে দিলেন মুড়িয়ে রেখে দিলেন ওই রকমই আল্লাপাক রব্বুল আলমিন আসমানকে ভাঁজ করে গুটিয়ে রেখে দেবেন আল্লাহ পাকুল আলমিন ওয়াসামা তুম্বি নেই যেমন সুরাই জুমারে আল্লাহ বলেছেন যে সমস্ত আকাশ আল্লাহ পাকুল আলমিনের দান মুষ্টিতে হবে ডান হাতে কামা বাদান যেমন প্রথমবার আমি সৃষ্টি করেছিলাম তাদেরকে পুনরায় তাদেরকে ওইভাবে সৃষ্টি করব। মায়ের পেট থেকে যেমন উলঙ্গ হয়ে এসেছিল খাতনা বিহীন এসেছিল ওই রকমই আল্লাহ পাক রব্বুল কবর থেকে যখন উঠাবেন বিহীন হবে পায়ে কিছু থাকবে না গায়ে কিছু থাকবে না যেমন নবী করিমসালাম সৈহাদিস ওয়াদান আলাইন এটা আমার প্রতিশ্রুতি আমার তরফ থেকে ওয়াদা ইন্না কুন্না ফাইলিন নিশ্চয় আমি এই কাজ অবশ্যই করবো আল্লাহ ফকরবুল্লা আলম যেন আমাদেরকে নেকামলের তৌফিক দান করেন আমাদের সংশোধন করার তৌফিক দান করেন নিজেদের সুবাহান আরব কারুল ও সালাম আলমুর সালিন আলহামদুলিল্লাহ রবি শা দিয়াই এল তো নাই তোল আয়স রে সম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 আমরা উত্থান চডাই দেখুন রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় कत कार्यकिन मोम बंदा निजे का इसलामी रंगे रंजित कर जीवन रंग धनु कल दस टेबंप्रचार सकाल साढ़े आठटाय बांगल् मेज ओ डिम हेभन ओ हेल्प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 जयंट डर जाकेर नायक देख अर्धांगिनी नांगी प्रति रविवार रे सा सम्प्रचार सकाल साढ़े नशे पीजी बांगल्